ছফি সব জল ছিল ইঞ্চি কুলি হম বল মাহিলের বরকত যদি আমাদের হাই করে নিয়ে যেতে পারি তাহলে আল্লাহ কারণ একটা আলোকিত মজরিস এমন একটা আলো মজরিসের মধ্যে আছে যে আলোটা ভিডিও দিয়ে ধরা সম্ভব না ওইটা মোহাব্বত দিয়ে ধরতে হবে তাকুয়া দিয়ে ধরতে হবে আল্লাহর চেহারা দেখতে পারবে ওই আলোর দ্বারা আল্লাহ তালার জান্নাত দেখতে পারবে ওই আলো দিয়ে পোসরাত হইতে পারবে এই ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইমাম আজম আবু হানিফা রহমতুল যে কাজ করে তার কাছে ওইটার মূল্য সবচেয়ে বেশি থাকে ডাক্তারের কাছে ঔষধ নেওয়া গবেষণা অথবা রোগ নিয়া গবেষণার মূল্য বেশি থাকে ইজিনিয়ারের কাছে তার থাকে। মূল্যদের কাছে মূল্য বেশি থাকে কিন্তু ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ বলেন আমার কাছে ফিকা শাস্ত্রের গবেষণার মজরিসের চাইতেও বড়দের মজলিশে বসে বসে চেহারা দেখা অথবা দেখা গবেষণার মজলিশে যেতে অনেক বেশি প্রিয় কারণ বড়দের মজলিশে এমন জিনিস পাওয়া যায় এমন বরকত পাওয়া যায় যেটা দুনিয়ার আর কোনো জায়গায় তালাশ করে পাওয়া যায় না সিরাত কমিটির উদ্যোগে আয়োজিত মাহফিল তাই আলোচনা যে সুরায় আছে আলোচনা চরিত্রের কথা পবিত্রতার কথা যে সুরায় আছে এই সুরাত থেকে আপনাদের সামনে প্রথম অংশ তেলাওয়াত করছি সুরাটা বড় বরগতি সুরা সুরার নাম সুরাতুল কালাম लोकर दोस्त के लो कख का बाली दिल नबी आल सलाम के विभिन्न भाव प्रतिपन्न करल मालिक्ला তার সাল্লাহ আলাইকে আল্লাহ তালা মুমিনের কলবের মধ্যে বদ্ধবল করে দিবেন রেশালাতে পয়গম্বরী আপনাদের সামনে পড়েছি বাবা সোরাটার শুরুতেই আল্লাহ তালা কসম খায়াতিবের আলোচনা করেছেন কসম তার হাবিবের চরিত্রের কথা বলবেন খায় তার হাবিব যে আল্লাহ কসম করছেন আল্লাহ কসম কইরা দুনিয়ার কোন নবীর চরিত্র বর্ণনা করে নাই আল্লাহ কসম কইরা আদমের চরিত্র বর্ণনা করে নাই কসম কইরার মহ নবীর চরিত্র বর্ণনা করে নাই কসম কৈসা আলহ সালামের পবিত্রতা তহারাত বর্ণনা করে নাই আল্লাহ কসম কই কোনদিন ইব্রাহিম ইসমাইল আলহি সালাম সহকারে হজরত ইসাদ সহকারে হজরত ই আপুব হজরত ইউসুফ সহকারে হজরত ইসা পর্যন্ত যত পয়াগম্বর আসছে তার পবিত্রতার কথা আল্লাহ কসম করা তালা কসম করে আল্লাহর কোরআানে বলছেন কসম করে তার চরিত্রের কথা আলোচনা করেছেন সেই মানুষটা হলো আল্লাহর মনোনীত ওই পয়াগম্বর আপনার আমার নবী আল্লাহ শুধু কসম করে করেছেন যেটা তার দোস্তের চরিত্র এছাড়া পৃথিবীর কোন নবী পয়াগম্বরের চরিত্রের কথা কোথাও কসম করে বলেনি যে সুরায় কসম করে আল্লাহ चरित्र कथा प्रथम तेलावी बाबा आल्लाक रेसाल तेरह आलोचना जदि कार रसुलर सात पे जा সুরত রসুলের মোহত আল্লাহ ঠিক তেমন সুরাত কলমের মোহাবত রসুলের মোহব্বত নবী আলহ ইসালামের মোহ্বতের আলামত কারণ নবীজির নাম লইলেও এটা এটা এবাদত কোথাও বৈশা আল্লাহর নাম লওয়া হইল এটা এবাদত কোন জায়গায় বৈশা আল্লাহর রসুলের কথা বলা হইল এটা আল্লাহর এবাদত নবীর নাম নেওয়া হইল এবাদত নবীর সাথে সামান্য মোহাব্বত জাহির করা হইল তেলের জান্নাত আর নবীর সাথে আদাওয়াত জাহান্নাম মোহত্নাত সালাম সিস কজ কী নেবাদ হলাম সিসা জিন্দি রহমত হি রহমত হলাম সুপার আল্লা নাম নেওয়া ইবাদত এই জন্য আল্লাহর রসুলের কথা যে সুরা আসে ওই সুরার আলোচনা শোনা এবাদত আল্লাহর রসুলের মোহাম্বত এজাহ করা এবাদত জান্নাত আল্লাহর সাথে যদি মোহাবতের সাথে শোনা যায় তাহলে নবীজির মহাব্বত এর দলিল হয় নবীজির সাথে জান্নাতে যাওয়ার জন্য বাহানা হয় আল্লাহ আপনি আজকের আলোচনা আপনার দোস্তের সাথে জান্নার পর উশিলা বানাই দেন আপনারা বলুন আমি আর ওই ধরে আওয়াজ দিয়ে বলেন আমিন আছে নুন অক্ষর হলুফুল মুখার চার থেকে একটি অক্ষর নুন এরকম কোরআন শরীফের জায়গায় জায়গায় অক্ষর দিয়ে দিয়ে আল্লাহ কোরআনের সুরা শুরু করেছেন সুরার শুরুতে জায়গায় জায়গায় অক্ষর দিয়ে দিয়ে কোরআন শুরু করছেন সুরা শুরু করছেন যেমন সুরতুল বাকারা আল্লাহ তালা শুরু করেছেন আলিফুলামী সুরতুল বাকারা শুরু করেছেন তিনটা অক্ষর আলিফলাম মিম আবার কোন জায়গায় শুরু করেছেন ইয়াসিন কোন জায়গায় শুরু করেছেন তাসিন কোন জায়গায় শুরু করেছেন হাবিম কোন জায়গায় শুরু করেছেন আলিফলাম র কোন জায়গায় শুরু করেছেন সাদ কোন জায়গায় ছোড়া শুরু করেছেন নক্ষর অক্ষর দিয়া আল্লাহ কোরআন শুরু করেছেন এই অক্ষর গুলো কি বলা হয় আত এগুলো আয়াতে মোতা এই অক্ষর গুলার তর্জমা কোন মানুষ জানে না এগুলো আল্লাহ কোরআনের গোপন রাজ आकल विवेक दिया अक्षर अक्षर गुर मर्म उद्धार्भव ने खबर शुद्धम बाबर और मानूष बेखबर आकल दिया मंगलर खबर लईते आकल दिया चा खबर लईते आकल दिया জমিনের তথ্য আবিষ্কার করতে পারবে আকল দেয়া সমুদ্রের অতল গে কি আছে পানির মধ্যে কি আছে তা করতে কিন্তু কোন মানুষই আকলের দ্বারা কোরআনের এই অক্ষর গুলোর ভিতরে কি আছে এগুলো বের করার যোগ্যতা আল্লাহ তালা কোন মানুষকে দেয় নাই শুভ আনন্দ সম্ভব নয়। আমি বিপদে রেখেছেন আপনারা যারা আমার সামনে আছে আপনারা বিপদে রেখেন সবাই তো বিহত তো একরকম না সবাই সব ভাবে কথা বলতে পারে না মানে অনেকে আছে চোখ বন্ধ করে কথা কইতে থাকবো আপনি সামনে অন্তত যারা থাকবে তারা আমার সাথে কথা বলবে আমি কথা বলতেছি সবক দিন তারা সবক বুঝতেছে এমন ভাবে আমার দিকে তাকাই থাকবে আমার ঠান্ডা মানে চোখ বন্ধ করে খালি দাওয়াত দেয় না মানলেও কিছু কয়টায় না বুঝলেন বাসুর মানে পূজা করতেছে তাও কিছু কয় না কিন্তু মুসানবির তবিও তো আর একরকম দিছে আইসা জ্যান দেখছি উল্টাগালটা তো যারা শুধু কি তাই শুধু এক টুকুর না তোরাত মাথায় আসিল এটারে আসার দিছে রাগের চটে আজ ঠিক করে হালাই দিছে একটা চোখ পই রকম যা বলতেছি এটা দায়িত্ব তো তাই বলতেছি কারণ ওলামায় গ্রাম হলো জল্লাদ আল্লাহর কাছে আল্লাহ কোরআন হাদিসের চাব এটা খালি খাইব ওই জল্লার যেমন পিঠায় তার দাম বাড়ে নাই আল্লাহর কাছে আল্লাহ বান্দা গুলার অনেক দাম আপনারা যারা ঠান্ডার মধ্যে নিচে বসেছেন আপনাদের কিন্তু অনেক দাম মর উপরে পুসা বড় বড় কথা কয় কয়েক কোন দাম দাম তো আছে কিন্তু আসলে আল্লাহর কাছে হাকিমুল থানবিরহমতুল্লা বলছেন এই কথাটাও হাকিমুল মুজাদ্দুল মিল্লাত মৌলানা আশরাফ আলী থানবির রহমতুল্লাহ কথা বাবা তিনি বলেন দেখো রাজার ছেলে আসামি তাই রাজার জল্লাদার ছেলের রাজার নির্দেশে রাজার তাই বলে কিন্তু জল্লাদের দাম রাজার ছেলে চাইতে পারে নাই শাস্তিটা মাফ হয়ে গেলে রাজার ছেলে আবার রাজা হয়ে যাবে জল্লাদ জল্লাদি থেকে যাবে তাই ঠিক তেমন একেবারে আল্লাহর কাছে চলে যাওয়া বইঝা আল্লাহর কাছে কথা বলতেছিলাম अकलर द्वारा बतासर मे तमाम दुनिया नियंत्रण करा कत किस करते इंटरनेट आविष्कार करते जमीन तत्व तथ्य बार करते इंसान सबकिेना दुर्बलता दी जो दुर्बलत ना रखे तभी बंदा कैमने सारा पा आज जी होने बंदा कर दिया हमको সারা পাগর না খুদা হোতে যুদিল বে আরু হ্যাঁ দি ওদিক অবকা কিছু অপর থ এই যে থাইকে যায় এর লিখেই মানুষ আল্লাহর গোলাম আর আল্লাহ হইল মানুষের মালিক আকল সব জায়গায় কাজ করে না আকল মিমের যায় না আকলের দ্বারায় ইয়াসিনের অর্থ বাইর করুন যায় না আকল দ্বারায় সাদের অর্থ বের করুন যায় না আকল দিয়ে অনেক কিছু করা যায় আল্লাহ কয় দূরের এত কিছু আকল দিয়া বাইর করে একেবারে বুদ্ধিজীব হয়েছে বুদ্ধি দিয়া আলিফুলাম মিম কর করদে কি আছে পারবি না আজ দুর্বল দুর্বলতা দিয়া মানুষের জিন্দগি ভরপুর আলিফুলাম তরজমা বাইর করতে পারল না কিন্তু নকিল সিদ্দিক রাজি আল্লাহন হোক ওজন নুকিল আলি ইন রাজি আল্লাহ হুমাকল হজরত আবু বকার হজরত আলী দুইজন সাহাবি বলে কোরআন শরীফের যে অক্ষর আছে এগুলো কি জাননি কের তর্জমা তুমি বলতে পারবে না এর তর্জমা কোন মুফাশিরে বলতে পারবে না এর তর্জমা কোনো গবেষকের তর্জমা বলতে পারবে না এটা হল হজরত আলী হজরত আবু বকর বলে আল্লাহ তার বন্ধু তার দোস্তের সাথে কিছু প্রেমের আলাপ করছেন আল্লাহর কথা কোরআনের মধ্যে আল্লাহ কিছু গোপন কথা তার বন্ধুর সাথে আলাপ করেছেন বন্ধুর সাথে ইশারা ইশারা কিছু গোপন আলাপ করেছেন আল্লাহ সকল কথা সবাই বুঝবে তা হয় না আল্লাহর কিছু কথা শুধু এই তার দোস্ত বুঝবে আর কেউ বুঝবে না এই জন্য এই অক্ষর গুলা যখন সামনে এসে যায় الف لام ميم يس حم ميم الف لام را صاد نون اعزائي জ্ঞানী মুফাসসিররা কয় والله ورسوله أعلم উদ্দেশ্য আমি জানি না কেউ জানে না শুধুই মাত্র এগুলোর রাজার রহস্য আর তথ্য আল্লাহ এবং আল্লাহর রসুরে এর উদ্দেশ্য জানেন দুনিয়ার কোন মানুষ এর ভিতরে ঢোকার যোগ্যতা রাখে না শুভানাল্লাহ করে আর কেউ ঢোকার যোগ্যতা রাখে না কে ঢুকবে এখানে আল্লাহ আল্লাহর রসুল এছাড়া আর কেউ জানে জানে না আপনার কয় পাগল এত আকল যদি ওগুলো থাকে তাহলে নুনে কি আছে বাইর করে দেয় পালাম কলমের কসাম কলম যা এক তিনি তার কসম কলমের লেখার কসম কলমের কসম কলমের লেখার কসম দুইটা কসম করে আল্লাহ কথা বলতেছেন কয় মানুষের খাসিরত হইল মানুষ তবে উদ্গত কসম করে বললে কথা তারা তারিখ গ্রহণ করে তাই কোরআনের জাগায় জাগায় আল্লাহ কসম করেছেন যতগুলো কসম করেছেন কম দামি কোন জিনিসের কসম আল্লাহ কোরআনে করে নাই কোরআনের কোনো জায়গায় আল্লাহ করে নাই কসম। এরকম বলে নাই একটা দামি জিনিসের কসম খাইছে এখানে কসম আছে মুফাসরিন বলেছেন বলেছেন। এই যে আল্লাহ কসম খাইছে কলমের কসম কলমের লেখার কসম আল্লাহর কাছে কলম ও কলমের লেখা এত দামি দুনিয়ার আর কোন জিনিস এত দামি না কাছে কলমের লেখা সবচেয়ে এক গঠন হয় কলম কলমের লেখা দিয়ে ইলিম অর্জন হয় কলম কলমের লেখা দিয়ে ইলিম অর্জন হয় আর ইলমের মাধ্যমে হলো কে আজিম গঠন হয় चरित्र आलोचना करी कसम सब चामी कसम कलम कसम कलम लेखार कसम दूटा कसम कारण कलम आल्ला सब चीता आगे बनाई ছাত্র ভাইরা কলমের ইতিহাস শোনো তুমি ছাত্র তোমার পকেটে কলম কলম আল্লাহ সর্বপ্রথম সৃষ্টির নাম কলম নাম কলম আল্লাহর বলে थम बनाई नाम कलम आल्ला दामी कलम ओ कलम देखा नई नदी देखा नामी कलम एट आजब कलम का देख नृथिवी सृष्टिर कलम तल्ला सृष्टिर अव्वल सृष्टि आल्ला सृष्टि मध्य प्रथम सृष्टि সব জিনিসের ইতিহাস আছে পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগের ইতিহাস ও রসুল কে ইলিমের মাধ্যমে আল্লাহ দান করছে এই রসুল বলেন পালান সকাল আমাকে দিয়ে দিছে আমাকে এটা দেয়া হয়েছে আল্লাহর রসুলকে দিছে আল্লাহর এই কথা বলতেছে আল্লাহ রসুল বলে সবাই আগে আল্লাহ दुनिया पृथ्वी मखलुक बनाई नाम हल कलम पृथ्वी सृष्टिर पंचाश हजार बस आगे सृष्टि ओ कलमार दुनिया साधारण कलम कलम ना কলমটা এমন একটা কলম দুনিয়ার কলম ধইরা একজনে হয় এই কলমটা একা একা নিজেই লিখত আরো জোরে আবাজ দিয়ে বলেন সোভানুল্ল এটা একটা আজব কলম কলমটা নিজেই লেখালেখি করতো একাই লিখত আবার কলম সাথে কথাও কইত আল্লাহ কথা করত এমন একটা কলম যে নিজে লেখত আবার মালিকের সাথে কথা কলমটা বানায় কলমকে বললেন উকতুব কলম লেখা আরম্ভ করো লেখো কলম বলে মাজা আক্ততবু আল্লাহ আমি কি লিখবো কি লিখবো আমি আল্লাহ এবার কলম রে শিখা দেয় কলম সকলুকাতের তকদিল চাঁদের তকদিল দেখতে কয়েছে সূর্যের তকদিল লেখতে বলেছে দুনিয়ার সকল মখলুকাতের তকদিল লেখতে বলেছে এমনকি পিপিলি কার তকদিল লেখতে বলেছে আদমের তকদিল তখনো পর্যন্ত আল্লাহ কিছুই বানায় নাই খালি তবদিল লিখতে আছে রসুলের নুর বানায় নাই রসুল বানায় নাই আগে রসুলের তবদিল লেখা হইতেছে একটা কলম দিয়া चाद कत बार आलोकित अवस्था उदय कत बार अंधकाराचन्न अवस्था उदय सूर्य कत बार ग्रहण लागू जीवन चाँद कत बार जीवन ग्रहण लागू को तारका तारका किवस्थने सकल पिछले तक दिल लेखा चाँवर भरे आयोजन जा कब कब जा তকদির কোন জায়গায় তার কবর হবে কোথায় তার রেজির খতম হবে সকল কিছুর তকদির আল্লাহ তালা কলমকে বললেন এ কলম সব তুমি লেখতে থাকো লেখতে থাকো আল্লাহর হুকুমে আল্লাহর সৃষ্টির ওই কুদরতি কলাম এটা নিজেই লেখা আরম্ভ করলো সব মধ্যে সংরক্ষণ করলেন ওই কলম তাওরাতি ওই কলম জবর লিখলো ওই কলম ইঞ্জিল লেখলো ওই কলমে একশো খান সহিবাও লিখলো কোরআন ও লোহে মাহফুজে সংরক্ষণ হইল কলম লিখতে আরম্ভ করেছে লেখাও শেষ হয়েছে এমন এক কুদরতি ইতিহাস রসুল বলে হ্যাঁ তক লেখা শেষ কলমের কালীও শেষ তক লেখা শেষ ষ কলম শেষ হয়ে গেছে কলমের ইতিহাস সেখানে আল্লাহ শেষ করে দিলেন এটা একটা কলম এটা পৃথিবী সৃষ্টির আগে আল্লাহ বানাইছিলেন এটা একটা কুদরতী কলম হতে পারে আল্লাহ তার বন্ধুর চরিত্রের আলোচনা করবেন আল্লাহ তালা কলমের দ্বারায় লিখছেন আল্লাহর দোস্তের তবদি আল্লাহর দোস্তের চরিত্রের কথা বলার আগে আল্লাহ চরিত্র লেখার ওই কলমের কসম করে কথা বলতেছে এই কলমটাও দামি এই কলমের লেখা গুলো দামি এই কলমের লেখা পাল্টাবে না কখনো এই জন্য এর কালে ওইরকম দামি যে এটা দিয়ে যা লেখা হয়েছে এটা চেঞ্জ হবে না পাল্টানো হবে না এটা একটা কলম বাবা আর একটা কলম হলো দুনিয়ার কলম একটা কলম দুনিয়ার কলমার কলম বলে বাবা কলমের কসম খায় কথা বলতেছে এই কলমটা কিন্তু দুনিয়ার কলম দুনিয়ারও একটা কলম আল্লাহর কাছে অনেক দামি দুনিয়ায় যে কলম দিয়ে আপনি আমি লিখি এই কলমের মধ্যে কিছু কলমের কালী আল্লাহর খুব দামি আমাদের বাবা তোদের হাতে যে কলমটা আছে যে কলমের দ্বারায় কোরআন লিখতে যে কলমের দ্বারা হাদিস লিখতে তোদের এই কলমের কালি আল্লাহর কাছে যুদ্ধের ময়দানে শহীদের অনেক বেশি দামি একটা কলম বাবা এই কলমের দ্বারা লেখা হয় যে কলম দিয়ে লেখা হয় এই কলম বলবেন এই কলমের কথা কি কোরআনে আছে হীরা পর্বতের গুহায় আল্লাহর রসুলের কাছে দামি ইলিম গুলা যখন আসতেছে আল্লাহর রসুলের কাছে হীরা পর্বতের গুহায় দামি এলিম নাজিল হইতেছে আল্লাহর রসুল হেরা পর্বতের গোহায় সাধনা করতেছে কাছে এই আল্লাহ দিয়ে আখলাখ গঠন হবে এটা আখলাখ গঠনের এলিম এই এলেমের দ্বারাই চরিত্র গঠন হবে যখন মক্কা আল্লুকেরা চরিত্র হারাই ফেলেছে যখন মক্কা নগরে আখলাখ নাই বাপ সন্তান আখলাখ হারাই ফেলেছে खलाख आचरण करना सन्तान तेरह आखलाखर आचरण जो करेनाशाग्रस्त अवस्था के निजे जम्मू उत्तम अवस्था मन पड़े बदाखलाख जखे कलो छा पड़े गदाखलाक चूड़ान सीमाना मानुष पहुंच गे এই বদ আসলা আসলাকের দ্বারা পাল্টানো হবে যে এলিমের মাধ্যমে আল্লাহ তার বন্ধুর সিনার উপরে নাজিল করতেছেন তার বন্ধুর সিনহায় নাজিল হইতেছে এই এলিম নাজিল হওয়ার সময় সর্বপ্রথম যে আয়াত গুলা নাজিল হয়েছে ওটা হলো দিন শিক্ষার আয়াত নাজিল হয়েছে দিন শিক্ষার আয়াত कारण चरित्र गठन करते हिषा दरकार आल्ला चरित्र गठन शिक्षानी से चरित्र गठन शिक्षक तला आल्ला बंधु के जमीन मध्य सेट करते से। चरित्र गठने तालीम आसमान आसते से प्रथम जो आयात गोल वो आये मध्य শিক্ষার আলোচনা করতেছে চরিত্র গঠনের শিক্ষা তার বন্ধুর কাছে আমিন একটা কলম রসুলের কাছে দিয়েছে যেটা কোরআন লেখার কলম যে কলমের মতো কলম আল্লাহর রসুল ওই কলমটা আল্লাহর কাছ থেকে পায়া কোরআন লেখার জন্য আল্লাহর রসুল একটা কলম হজরত আবদুল্লাহ ইবনে মাসুদের হাতে তুলে দিছিলেন একটা কলম হজরত আলীর হাতে এলমে নাহু লেখার জন্য তুলে দিয়েছিলেন যে কলম আল্লাহর আর হেকমতের কলম এলমতের কলম শরীয়ত হেকমতের একটা কলম শাহবা কেরাম তাদের হাতে পেয়েছিলেন সাহাবায় কেরামের হাত থেকে তাব ইন্দ্র পেয়েছিল তাব ইন্দ্রের হাত থেকে তবে তাব ইন্দ্র ওই কলম পেছিল। হাত থেকে ইমামে আজম আবু হানিফা পেয়েছিল এই কলম ইমামে আজম আবু হানিফের কাছ থেকে ইমামে মোহাম্মদ ইমামে আবু ইউসুফ ও কলম পেয়েছিল অমন করে ইমামে সাহাযি রহমতুল্লাহ পর্যায়ক্রমে ওই কলমগুলো হাতে নিয়েছিলেন ওই কলম দিয়ে হাদেশ লেখার জন্য ইমাম বুহারি যে কলমটা হাতে লইছিলেন ইমামে মুসলিম যে কলমটা হাতে নিয়েছিলেন ইমামে আবু দাউদ ইমামে তিরমিজি যে কলম তা হাতে নিয়েছিলেন ইমামে যে কলমটা ইয়াকুব নানমটা হজরত মাহমুদুল হাসান দেওবন্দি হাতে নিয়েছিলেন যে কলমটা হুসাইন আহমদ মাদানে হাতে নিয়েছিলেন যে কলমটা যে কলমের দ্বারা হাকিমুল উম্মদ মুজাদ মিল্লার মৌলানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই তরিয়েন ওই কলম যে দেবন পেয়েছিলেন ওই সেই কলম চরিত্রি গঠনের কলম ওই কলমটা পর্যায়ক্রমে আকাবির উলামায় দেবনদের হাত থেকে আলিবুল আমারা মাদ্রাসাগুলোর গুলোর ভিতরে কোরআন লেখার জন্য যে কলমগুলো রেখে দিছে এই কলমগুলাকে খ্রিস্টানের ভয় পায় এই কারণ তারা জানে এই কলমের আওয়াজ যদি মানুষের কাছে চলে যায় এই কলমগুলো যদি যদি লেখা মানুষের সিনায় সিনায় চলে যায় তাহলে ওই মানুষগুলাকে আল্লাহর বসলের চরিত্রে পাওয়া যাবে ও মানুষগুলাকে কোন দিন বদাখলাদ বানানো সম্ভব না ঠিক কি না তাছাড়া আলেমদের কাছে আল্লাহর কসম কোন আলেমের কাছে বামা নাই কোন তাদের কাছে রিভলভার নাই তাদের কাছে কোনো অস্ত্র নাই তাদেরকে এরপরেও জঙ্গি অপরাধীরা গালি দিয়ে দিয়া তাদের কাছে যে যায় এটা হল আখলাকের কলম বন্ধ করার জন্য যায় ঠিক আশ লাখের কলম বন্ধ করার জন্য এই কলমটা হল আখলাকের লাখের কলম যদি দুনিয়ার এই কলমটা আখ লাখ গঠনের কলম হয় তাহলে ওই কলমটা আল্লাহর কাছে একটা দানি কলম আল্লাহ তার হাবিবের চরিত্রের কথা বলতে আল্লাহ কালাম নুন কালামি আমলমের কসম কলমের লেখার কসম কসম খায় এবার বলতেছে নন আপনি মা আাতিরব্বিকা বিমাজন ও বন্ধু আপনি আপনার রবের নিয়ামতে আপনি আসলে পাগল না কে কয় আর জোরে বলেন কে কয় আর জোরে বলেন কে বলে আল্লাহ বলে আপনি পাগল নন ঠিক আকাবের বুজুর্গরা কয় আল্লাহর রসুলকে এক শ্রেণীর লোকেরা পাগল বলেছে আল্লাহ আসমান পাগল বলবে কিছু মানুষ পাগলি মাথায় সকাল সন্ধ্যা আল্লাহ নামের জিজ্ঞে করবে মানুষ তাদের পাগল বলবে কিছু মানুষ বৈশা বৈশা আল্লা সহবতে বসে বৈশে কাঁদবে তো মানুষ তাদের বলবে পাগল হয়ে গেছে গা পাগল বলবি। কিছু মানুষ সুন্নতের উপরে চলবে মানুষেরা তাদের পাগল বলবে আল্লাহর রসুল যেমন পাগল বলেছে কেয়ামত পর্যন্ত এক শ্রেণীর পাক্কা পোস্তা ইমানদার বান্দাদেরকে এক শ্রেণীর লোকেরা পাগল বইলা গাল দিবে আল্লাহ তালা যেমন তাদের জবাব দিয়েছে কেয়ামত পর্যন্ত আল্লাহ তাদের জবাব দিবে আমাদের কয় মুরুব্বী কয়ে আহেল তারা পাগল বলেছে পর্যন্ত আল্লাহর পেয়ারা পেয়ারা বান্দাদেরকে এক শ্রেণীর লোকেরা পাগল বলবে কারণ ওদের গায়ের মধ্যে আবু জেহেলের রক্তে রাজশোর করে গেছে গা লাগ করেন লাভ করেন না রাগ করে লাভ নাই ফায়দা নাই কেন তারা গালি দিবে তো এদের রক্তের ভিতরে গালি গালাজের আসর পড়ে গেছে এজন্য তারা গালি গালাজ করবে যারা বলেন ঠিক কিনা বলেন সে বলতে থাকবে এরা পাগল না এরা পাগল নাগল হে পাগল না তুই পাগল আল্লাহ রসুলের ব্যাপার আল্লাহ কয় ও বন্ধু আপনাকে ওরা পাগল কয় আর আমি আপনি পাগল নয় আপনি আমার আল্লাহ আল্লাহ আল্লাহর আল্লাহ এমন নিয়ামত মানুষ বলে কোনদিন পাগল হতে পারে একজনে যে কয় আই জাননী মোহাম্মদ পাগল কয় কোন জায়গায় আছে কোন জায়গায় আছে কয় ওই যে ওই যে দেখা যায় উনি বলতেছে কাপের কোথাকার এমন চেহারার মানুষ বুঝে কোনদিন পাগল হয় আসলে তো এমন চেহারার মানুষ পয়গম্বর হয় এমন সুন্দর মানুষ পয়গম্বর হয় পাগল নয় এমন নিয়ামত রসুল কে আল্লাহ দান করেছেন যে পাগল বলার প্রশ্ন না তিনি পয়গম্বর কথা বলবি এমন আল্লাহ আল্লাহর বন্ধুকে দান করেছেন মার চেইতে বেশি কে যায় এমন নিয়ামত দান করেছেন বাবার চেয়েতে রসুল বেশি ভালোবাসা যায় রসুল বেশি নিয়ামত দান করেছেন দুনিয়ার সকল মানুষের চেয়েতে রসুল বেশি ভালোবাসা যায় রসুল বেশি নিয়ম দান করেছেন সুন্দর্য রাসুলকে শ্রেষ্ঠ সৌন্দর্য দান করেছেন দুনিয়ার কোনো মানুষ কোনো পয়গম্বরকে এত সুন্দর বানায় নাই যত সুন্দর আল্লাহ তাল্লা তার বন্ধুকে বানাইছে এই জন্য আল্লাহর হাবিবের চেহারা সব সময় কোন সময় খুলছে যখন যখন আল্লাহ বসুরের চেহারাটা খুলছে চেহারা দেখে মানুষ বেদিসা পাগল হয়ে গেছে আবুদ্ কয়েক কেমত হয়ে গেছে কেমত কয়েক কে বলেছে কয়ে দেখুন আজ মানে আকাশে চাঁদ নাই কেমত হয়ে গেছে গা দেখা যায় তাহলে ওইটা মসজিদের ভিতরে কি দেখলাম আবার মসজিদে নজর করে তাকাইছে তাকায়া দেখে আকাশের চাঁদ আকাশে দেখা যায় মসজিদে ও চাঁদের টুকরা দেখা যায় मस्जिदे चादा देखा जाए चाप नीश्वयर चेहरा देखा जाए आकाशे चादे मस्जिद चादे बलोकित देखा जाए श्रेष्ठ नियम सौंदर् नियम रसुलम আপনার রবির নিয়ম আপনি পাগল না শ্রেষ্ঠ সুন্দর জুতা আপনাকে দেয়া হয়েছে নিয়ম শ্রেষ্ঠ হয়েছে নিয়ম শ্রেষ্ঠ আহ নিয়ম এসারা বলে আল্লাহর রসুল বলে ইসারা আল্লাহর বলে নবী আলাই ইসালাম কয়ে ও আমার আল্লাহ তালা আমাকে সাহেবের নিয়ামত পয়গম্বর করে বানাইছে আমাকে আল্লাহ দেয় নাই তার মধ্যে একটা নিয়ামত হলো আল্লাহর রসুল বলে আল্লাহ আমাকে রব দান করেছে এটা দুনিয়ার কোনো অন্য নবীরে দেয় নাই রব মানে গুলো আল্লাহর রসুল বোঝা থাকলে আল্লাহর উপস্থিতির একটা প্রভাবের মানুষের ভিতরে ছিল এমনকি আল্লাহর বাম দিকে এক মাস ঘোরা দৌড়ের রাস্তা সামনের দিকে এক মাস ঘোরা দৌড়ানোর রাস্তা পেছনের দিকে এক মাস ঘোরা দৌড়ানোর রাস্তা মা সেরতা সাহার রসুল কোথাও বসে থাকলে এক মাস ঘোরা দৌড়ে বামের সামনে পিছনে আল্লাহর আসল করে যাবে না যাবে না এরকম একটা ভয় সবার কলিজার ভিতরে থাকত। রাত্রে ভুগল না কাজ বলে আমাদের বুঝায়। কেমনে কয় দেখবো মৌলবী দেখলে হাতের সিগারেটটা ফালাই দেয় জানা এটা কি লেগে দেয় জানো কয় রব মৌলীর মধ্যে নবীর এলেমাসে ওইটার আসর পড়ছে মৌলবীরা তারিখ তার গোলাকে রোমাল দিয়ে ডাইকে আর লাগে কয়ে এমন কেন করছে জানো কয় রব মৌলীর এলমের রব ওদের করেছে এই আসরে ওরা এমন হয়ে বসছে रबिनिरे आगुने मत विद्युत मत जयला उठे तरा हाय हाने आई एखने आर प्रभावित सब बेदातरा दात वाला जाए यार प्रभा तो सब जहां प्रभावित जरा आल्ला हर तल्ला तलिजार र आचरण करते थे ठीक एमार जेमन अजुवक भाई डर प्रभाव डरए गोटा भारतवर्ष बड़े तुम दुई चार मैसे भारतवर्ष सफर कर शेष करतेबाना चौबीस ভারতবর্ষের রাজত্ব দাদারা করে মতো বড় তারপরেও রাঘবা বাংলাদেশের দিকে তাকায় থাকে পাইলে দখল করে হালাই দিব ওই লাল চম্রার গোষ্ঠী যারা ওই লাল চম্রার গোষ্ঠী যারা পৃথিবীর মরলগিরি করতেছে এরাও বাংলাদেশের দিকে তাকায় থাকে বাংলাদেশের কিছু কম আকল যারা ওরা মনে মনে পাবে যে গ্যাসের জন্য আকল আছে ওই আকল দিয়ে ওরা তো সমুদ্রের নিচ থেকে অনেক কিছু বের করতে পারে তোমার দেশের মাটি খুঁই তিন কেজি স্বর্ণ নেওয়ার দরকার আছে বা তেলের জন্য তাকা থাকে না কয় কি কারণ জায়গায় জানে মুমিনের কালেমার একটা প্রভাব আছে মুমিনের জবানের কালেমার একটা প্রভাব আছে তহিদ ও দুনিয়ার কাফের মুর্শিকরা জানে যে বাংলার জমিন ছোট হইলে কি হবে এখানে লক্ষ লক্ষ কলজা লক্ষ লক্ষ চীনা এলেমের সিন্ধু এলেমের খাজানা আছে পনেরো কোটি ষোলো কোটি মুসলমানের কলিজার ভিতরে দৌলত আছে एक पाराणविक शक्ति खत्म हो जाटमिक शक्ति खत्म हो जा सार सबकि जाहिदे कलेेमार प्रभाव ओ मुमिन किरा, देरे लाल चाम तौहिद्राष्ट हो गि बदल तीन शो तेर तौहि जहां दखल हो गो कटी तौहिद्रास हो गए तमाम जमीन मुसलमान दे कदम नीचे चले जाए এটাই ঠিক এই যুবক তুমি যে বললে কি হবে তোমার জমানে যে কালমা আছে তোমার জমানে যে কালেমায়ভাব আছে একটা আছে না পরে বেড়ায় তো ভাইর আমার বন্ধুরা আমার প্রভাব এটা নিয়ামত আল্লাহর রসুল বলে আমার আমাকে আল্লাহ তালা রপদান করেছে রব রপদান করেছে যা দুনিয়ার আর কাউরে দেয় নেই মনে রাখতে হবে মনে রাখতে হবে যারা আল্লাহ দুশ্মান মনে রাখতে হবে যেদিন ব্রাষ্ট হবে সেদিন উভয় থাকবে না মনে রাখতে হবে তবে ব্রাষ্ট হওয়ার আখলাগ আমাদের ভিতরে নাই আলহামদুলিল্লাহ আমাদের ভিতরে আবু বকরের রাখলাকে ভিতরে আবু বাকারের মক্কা হয়ে গেছে। সবাই কান্দে আবু বকার বলে আল্লাহ তুমি আমার চোখের পানি শুকায় দেওয়া যেন আমি না কান্দি কারণ আমি যদি কান্দি শান্ত্বনা দিবে কে এজন্য আমাদের ওলাময় কেরকম ব্রাষ্ট হয় না এরা শান্তনা দেয় কারণ এদের ভিতরে যে হলুকে হাজিম আছে এটা নবিয়াল ইসালাহ নম্বর আল্লাহ আমাকে রপদান করেছে দুনিয়ার আর কাউকে রোপ দেয় নাই দুই আল্লাহ আমার জন্য গোটা জমিনকে মসজিদ বানাইছে জয়লা পিয়াল আর সারা দুনিয়ার জমিন আল্লাহ আমার জন্য মসজিদ বানাইছে যেখানে তুইটা সেজা দিবে আমার উম্মত আল্লাহ ওইখানে আইসা বাংলার সাথে কথা করে যেখানে দাঁড়ায় যাবে মালিক আইসা ওইখানে হাজির হয়ে যাবে গোটা দুনিয়াটাই মসজিদ গোটা দুনিয়াটাই আল্লাহর বানানো মসজিদ আল্লাহামদুল্লাহ ধরে কন গোটা দুনিয়াটা আল্লাহর বানানো মসজিদ এজন্য কিছু যুবক ভাইরা বলে না বেটা কে কইছে জোরে থাকস ওইটাও মসজিদ ওখানে আজাম দিয়ে নামাজ পড়লে আল্লাহ ওখানেও দেখা গেল মসজিদ পুরা দুনিয়াটাই মসজিদ তাই মৌলবীরা খালি থাকবো মসজিদে যেখানে দৌড়াও মসজিদের বাইরে যাওয়ার ক্ষমতা কারণ গোটা দুনিয়াটাই মসজিদের জমিনকে না পাক করে তাইলে তো হাত দেশ আহা বেআালা জমি ওই দিন কথা বলবে তুমি আমার ছিল মসজিদ খালি মনে করেন না মলবিরাম মসজিদ হেরাই। আর আমরা মসজিদের বাইরে যা পারি তাই করবো না গোটা জমিন মসজিদ গোটা জমিনটা আল্লাহ মসজিদ বানাইছে নিয়ামত আল্লাহ আমার জন্য গনিমতের মাল হালাল করেছে আর নিয়ামত আল্লাহ তালা আমাকে সাফাত দান করেছে আল্লাহ তালা রসুলকে সাফাতে কবরা দান করেছে سباد اللہ تعالی اللہ قرآن যাবে। সফাত করবে সহ সফাত করবে এটাই উম্মতের নিয়াম কোরআনের মজরিস বলতেছে কিয়ম القرآن কোরআন শফাত করবে জমিন সফাত করবে এই জমিনে বৈশাখ কোরআনের কথা শুনছেন এই জমিন এবার আপনার ব্যাপারে আল্লাহর সুপারিশ করবে সুপারিশামত আল্লাহর রসুলের সুপারিশ জমিনের সুপারিশ ওলামাদের সুপারিশ কোরআনের সুপারিশ এটা উন্মতের জন্য নিয়ামত আল্লাহর রসুল আল্লাহ তালা সফাদ দান পাগল মা বিনিয়াতে রব্বিকা বিমা দিন বন্ধু আপনি পাগল নন আপনি আমার নিয়মাল্লা আপনি যারা আপনার বিরুদ্ধে রাখছি এর জন্য প্রতিদান আমি আপনাকে দান করব আপনি যে সবর করতেছেন এই জন্য আমি প্রতিদান দিন কিন্তু ইন্দালা এই কেমত পর্যন্ত যারা গালি গালা সবর করবে তাদেরও আল্লাহর রসুলের মতো ঘোষণা প্রতিদান আল্লাহ দিবে কয় তাহলে কি আছে রসুল আপনার মধ্যে আপনি তো আসলে পাগল নাশ্চয় আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী পয়বম্বর আপনি রসুল আপনি রসুল অন্য জায়গায় আল্লাহ বলে অমা মোহাম্মদুল্লাহ রসুল محمد الرسول الله والذين معه اشدوا على الكفار ما كان محمد نبيا احد من رجالكم ولاك الرسول الله ولاك الرسول الله اللَّهِ محمد صلى الله عليه وسلم পাগল নয় তিনি রসুল তিনি শেষ নবী তিনি তিনি পাগল নয় তিনি শ্রেষ্ঠ আখলা কালা শ্রেষ্ঠ আখলা কালা যদি কেউ দেখতে চায় আমাদের কয় তোমরা শ্রেষ্ঠ আখলা দেখবার চাও সাহাবিরা শ্রেষ্ঠ আখলাখ দেখেছে পয়গম্বরের দিকে তাকাই সে কামত পর্যন্ত কেউ যদি শ্রেষ্ঠ আখলাখ দেখতে চায় তাহলে আল্লাহ কোরআনে কয় ইন্নামায় আর যদি দেখতে চায় কেয়ামত পর্যন্ত জমির খুলুকে আজিম এদের তাতা দেখলে আজিম দেখা যাবে এদের দেখলে খুলুকে আজিম দেখা যাবে এবার হুলুকে আজিম কাকে বলা হয় বাবা হুলুক তিন প্রকার হুলুকে হাসান খুলুকে করিম হুলুকে আজিম হুলুকে হাসান হুলুকে করিম খুলুকে আজিম হুলুকে হাসান বলা হয় কামিল ইলসাপ তো বুড়াই সে জবাব দেয় কেউ এক চোখ আঘাত করেছে তার এক চোখে আঘাত করে দেয় ইনসাফ কায়ে কিন্তু এটা ফুলুকে হাসান কার একটা হলো ফুলুকে করিম কুই আগর लेकिन वह সবর করে কেউ যদি খারাপি করে সে জবাব দেয় না সে সবর করে এটা হলো হলুকে মানুষের শুভা পায় যে মানুষটা সবর করে কামড় দেয় না এটা হলো কারিম আর একটা হলো হলুকে আজিম কেউ যদি ক্ষতি করে সে তার উপকার করেছ হুয়া তের কারণ সে হুয়া যু কিছু আল্লাহ তালা বলে বলার তৌফিক দিয়েছিলেন কিছু তাই বললাম যদি মানে নেলে মানতে পারবেন তাই দোয়া করতেছি আল্লাহ মানার যোগ্যতা দান করুক সকলে আমি যখন ছোট যখন পিচ্ছি যখন তখন আবুল কালাম ভাইয়ের রুমে যে ঘুমাইতাম সঙ্গীত ওনার থাকতাম ছোট যখন আমি আপনাদের কাছে শ্রদ্ধা ভাজন বড় ভাই আমাগর বস আসছেন আপনাদের কাছে ইসলামী করবেন এবং যদি আখলাক কালা হইতে চায় হলতে আজিম ওয়ালা হইতে চায় রাস্তা কি রাস্তা আমাদের মুরব্বীরা বলে আখলাকের ব্যাখ্যা করে আখলা কি জানো আখলা যদি সন্মতির উপর আসা যায় তাহলে আখলা কয়লা হয়ে যাবে আখলা কয়লা হইলে আবেদ হয়ে যাবে আবেদ হয়ে গেলে জান্নতে চলে যাবে আল্লাহ আমাদের সকলকে সন্ন্যতি জিন্দগি দান করেন আমিন সোম্ম আমিন জল মোঞ্চি কুলি হম ডবু ডু ডবলু ড এল এম ও ডিআ এম এল বুদিনা